ماذوران نصير الاسلام خلاص माजी दहा बरोबर सरा समान गर्न सुद महातीस हजरत अल्लाह جناب मुताना जमरुद्दीन शाही मुताजिलला आले अल्हम्दुलिल्लाह نحمدوহু व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 ونشهد أن نسجدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سجدنا محمد وعلى آل محمد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 كما بارت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله مولانا العليج العظيم معزز علماء الكرام أبو أمارك مربيان إعزام أدين مسلمان بيرا বিশেষ করে গুনার কাম খারাপ কাম থেকে আল্লাপাক আমাদেরকে দূরে রাখি মেহরবানি করে শরীর হবার তরফি কানাইয়াত করলেন সেজন্য আমরা সবাই আমাদের মা দরবারে মা দরবারে রহমতুল ইমাম মুহাম্মদ নবী জিন্তফা সালি ওসালামে দরবারে मेर सें। लंबा लंबा समय समय बलार तो फिक दान कर सर गुरुत्म ইমাম মানি হলো যিনি সামনে থাকেন মসজিদের অর্থ হলো ইমাম মানি হলো আমল নামা আমরা যে আমল করি আমাদের আমলগুলি যে খাতাতে লিখা হয় তাকে বলা হয় নামায় আমল আমল নামা म नाम कारण अमल नाम सामने थे जार निकामल बसी होल नामिया टनिया जानना और जर नैकामल कम हो वे, गुना बसि सेम नामा ताजे नहींल नामको इमाम वाला मस्जिद इमाम को इमाम बला है इमाम मानी हलो सर्दार नेता दशर सर्दार एलकार सर्दार एमाम बला शरीफ बहु सम्मान बहुत इज्जत बहुत मरतब्य बहु दाम आदिशरी जमाते नामा शुरू करी तक তকবির তাহারিমা আমরা ইমামের মাথায় এবং ইমাম সে যদি নাকি চরিত্রবান হয় দিনদার হয় পরহেজগার হয় ইমামের শক্ত আছে। এমন ইমাম কে আল্লা পাক ময়দানো আমরের স্টেজ উঠাবে ওনার মাথা সবার উপরে দেখা যাবে উঠাবে তার মধ্যে একজন হলো ইমাম রজুল আমা কহম বি নম্বর হলো কথাও মানে দুই তিন নম্বর হলো ওই মুচ বার মসজিদে আজান দিছে আল্লাহ মুখকে মেশক আমরের স্টেজে মদ্যানা হাসরে উঠাবেন রাখবেন ইমামের সম্মান যদি ইমাম সেই মুক্তাদি নারাজ হয় তার ব্যবহার খারাপ मुक्त नाराज द्वित हलो ओ बीबी जो बीबीपर तर स्वामी नाराज बीबी आचार व्यवहार खराब चरित्र खराब झगड़ा जाटी कर তার মালিক তার কি হয় না ভাই হয় না এভাবে ইমাম দুদিনে কি খুব খেয়াল করেন ইমাম অধিকাংশ বর্তমানে অধিকাংশ বর্তমানে जो तो शिरीक, देशे, से, से, एगुला होलो का। बलंता भाई तारा मतवाली भेसियर के भापति के भय्रेटर के भाकी के भक्ता बोलने ना कि चा जाए বললে চাকরি যায় না আরো মজবুত হয় আর যদিও চাকরি যা আল্লাহাক আপনাকে ব্যবস্থা করে দিবেন আপনি হকতা বলতে থাকবেন আপনার ইমান তো ভরসা আল্লাহাকের উপরে আপনার তো মতওয়ালির উপরে ন কেশিয়ার উপরে ন সভাপতির উপরে নয় আল্লাহ না কেন তুমি হক কথা বলে দাও এবং যে ব্যক্তি টাকার বয়ে চাকরির বয়ে হকথা বলে না হকথা বলে না বলা দরকার সেই ব্যক্তিকে বলা হয়েছে বোবা শৈতান সে শৈতান কিন্তু বোব কথা বলে না আল্লাপাকে আসা কেতু আনিল হক কে শৈত যারা হক কথা বলে না টাকার বয়ে পয়সার বয়ে এরা হলো এরা হলো বোবা শৈতান এরা কোন শয়তান বলেন বোবা শৈতান আমরা ইমামকে সম্মান করব ইজ্জত করব দাম দেব। ইমাম কি আলেম হয় না জাহেল হয় কি বলেন ভাই আলেম হয় জাহেল কোন ইমামতি করতে পারবে না জাহেল ইমামতি করতে পারবে না আমাদের বাংলাদেশে বোমা হামলা করার পর স্কুলের ছাত্র নাম দেয় নাই কলেজের ছাত্র নাম দেয় নেই ভার্সিটির ছাত্র নাম দেয় নাই নাম মাদ্রাসার আলেম ওলামা ঠিক না কথা বলেন আলেমা কে যারা সম্মান করে না আলে মোলামা কে যারা মুনাফেক আর দেশের মধ্যে আছে তিন প্রকার ব্যক্তি মোনাফেক কবকার ব্যক্তি বলেন কবকার ব্যক্তি তিন প্রকার যারা হকানি আলে মোলামা সম্মান করে না তারা হলো মোনাফেক এবং बुढ़ा मुसलमान बुढ़ी मुसलमाना दा, चूरस हलो जरा इन्साफगार विचारक जरा इनगार विचारक इंसाफगार विचारक के सम्मान करना इज्जत करना यह समस्त व्यक्ति के बला मुनाफे কার তিন প্রকার ব্যক্তি মনাফেক এবং এই তিন প্রকার ব্যক্তিকে সম্মান করা স্বয়জন আল্লাহ কে সম্মান করা তিন প্রকার ব্যক্তিকে সম্মান করা স্বয়জন কাকে সম্মান করা বলেন আল্লাহাকে নাম ইকি হকানি আলমকে সম্মান করা আল্লাহ আল্লাহকে সম্মান করা এবং বুড়া মুসলমান বুড়ি মুসলমানকে সম্মান করা মানে সয়ন আল্লাহ পাককে সম্মান করা मानी स्वयन आल्ला आल्ला हालीस मध्य आज दारिदा चूरस আল্লাপাকি আল্লাহাকিদানা হাসরে মাফ শুধু দিবেন সাদা জন্য সাদা দাঁড়ি কে কালো খেজাব লাগানো হারাম আদেশের মধ্যে আছে যারা সাদা দাড়ি কে কালো খেজাব লাগা আল্লাহাক ওনাদেরকে ময়দান হাসরে চেহারা আল্লাহাক কালো করে দিবেন যারা কালো করে আল্লাহ তাদের চেহারা ময়দানা হাসরে কালো করে দিবেন এবং ন্যায় বিচারকের বহু দামাজ সেই সব দান করবেন তো ভাই ইমাম তো আলেম হয় ও বোমা এরা হলো মোনাফেক এরা হলো মোনাফেক বাংলাদেশে বাংলাদেশে যেভাবে শান্তি শৃঙ্খলা ছিল আজকে আলে মোলামার আস্থা আলেমার সম্মান আলে মোলামার ইজ্জত আওয়ামের কলম থেকে চলে যাবার জন্য এই কাজটা তারা করছে ভাই ঠিক না কথা বলেন তো ভাই সিনেমার বিরুদ্ধে বলেন শিরিকের বিরুদ্ধে বলেন কুহুরির বিরুদ্ধে বলেন এবং ওনারা মনাফিকের বিরুদ্ধে বলেন মাজারের বিরুদ্ধে বলেন এবং সমস্ত ইসলাম বিরোধী কামের বিরুদ্ধে ওনারা বলে থাকেন আলেমা যখন অনাস্থা হয়ে যাবে তখন দেশটা এটা কুহুরি দেশ হয়ে যাবে দেশের হাতে যাবে এটা হলো বামপন্থীদের বিরাট বড় ষড়যন্ত্র একজন হকানি আলেম হালাল বুজেন হারাম বুজেন একজন আলেম মারা গেলে দেশের যে ক্ষতি এক কালাম পরে রোজা রাখে কিন্তু বুঝেন না না, হাদিস এক হাজার আলে আবেদ মারা গেলে দেশের সেই ক্ষতি বলেন না হবে না একজন হকানি আলে মারা গেলে একজন দেশের যে ক্ষতি হবে হজরত উমর ফারুক বললেন এভাবে হজরত আবুদ্দা বলেন যে সোয়াব তার সাথে কুটি গুণ বেশি সহাব একজন আলমের এত মর্যাদা এত মর্তবা এত তার সম্মান এত ইজ্জত এবং হজরত ইবনে আব্বাস বলেনা থাকলে জিন্দা রাখলে না ঘুমাইলে যে স্বভাব তার সাইতে কুটি কুটি গুণ বেশি স্বভাব আধা ঘন্টা এক ঘন্টা পুরানো হাদিসের কথা আলোচনা করা আলাপ আলোচনা করা শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া কত মর্তবা কত মর্যাদা এভাবে যে ব্যক্তি আলমি দিন শিখতে আসবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করি দেন ছাত্র হও এবং নাহ তুমি আলেমদের কথা শুনো চার নম্বর কোন দলে যাই না ধ্বংস বরবাদে যাবে এভাবে এভাবে আরো বলা হয়েছে সাথে জেহাদ করলে যে সবাব সেই সহাব যে ব্যক্তিটাকে সেই সবাব বলে করে না সে বোকা সে পাগল সে ব্যক্তি বদির এভাবে আল্লাহ ফাকের নবী আরো বলছেন তোমাকে বানাইলাম তুমি কোরআন দিয়া হাদিস দিয়া মানুষকে হেদায়ত করবা একজন ব্যক্তিকে হেদায়ত করতে পারলে সমস্ত পৃথিবীর মালিক হইয়া সৎকা করিলে যে সোয়াব তার সাথে কুঠিগুন এভাবে আল্লাহ ফাঁকের নবী করেন হজরত আল্লাহাদ করেন্লাহিহি في ফলি কাই যে ব্যক্তিদিন শিখলো দেশের মানুষকে শিখাবে দেশের মানুষকে শিখাবে সেই সুন্নত মতে চালাবে বেদাতের বিরুদ্ধে একজন ব্যক্তির সেই মর্তবা সত্যজ্জন আবু বকর সিদ্দিক মর্তবা ওনার একজনের সেই মর্তবা এভাবে হজরত ইসলাম বলছেন আসমানের জগতে কারা, যারা দিন শিখে ও শিখা এরা হলো জমিনের বড় লোক মালওয়ালা বড় লোক ন এলমে দিনওয়ালা বড় লোক মালওয়ালা বড় লোক ন এলমে দিনওয়ালা কি বলেন বড় লোক আসমানের আসমানের জগতে জমিনের বড় লোক হলো কারা আলেন এরা আলেমেরা হলো জমিনের বড় লোক টাকা টাকা একটা ইমানি কথা কোরআনের কথা আদিসের কথা কোন ব্যক্তিকে বুঝাই দেওয়া উপহার হলো একটা দিনের কথা কোরআন কথা হাদিসের কথা মুসলমান ভাইকে জানাই দেওয়া জানাই দেওয়া এভাবে আমাদের প্রিয়ানবী মোহাম্মদ মুস্তফা বলছেন বলছেন আমার খলিফাদের কাম করেন সাহাবাই কালাম বললেন তোমরা তো বিরুদ্ধে বলবে তহিদের কথা বলবে সিরিকের বিরুদ্ধে বলবে সবাই আমার খলিফা আমি নবী তাদের জন্য দোয়া করি আমি নবী সাল্লা তাদের জন্য কি করি বলেন দোয়া করি दवा करीरतलानी थकत तो देर मानुषुल गु छुक परिणत होत मानुष के पशु थे बाछाईल कारा हक्कानी ओलामाई कम কারাম বলছেন মহাজ বলছেন এক বাপমা ছেলে মেয়েকে যা মহব্বত করে হকানিওয়ালামাই কারাম দেশের মানুষকে তার সাইতে কুটি গুণ বেশি করে বাপমা ছেলে বেলে দেশের ভাই বন্ধুকে দুজগের আগুন থেকে বাঁচা তো দুজগের আগুন থেকে বাঁচান বড় কথা নাকি সুলের আগুন থেকে বাঁচান বড় কথা কি বলেন তো সুলার আগুন থেকে বাঁচান বড় কথা বড় কথা যারা নাকি মোনাফেক যারা মোনাফেক তারা মোনাফেকদের খেয়াল কি ভাই কথা বাড়ি কথা বলেন কিন্তু কেয়ামত পর্যন্ত ওলামা কালামের সম্পর্ক ওলামাই কালামের মহব্বত আউলি কালামের মহব্বত আওয়ামের কলব থেকে যাবে না কেয়ামত পর্যন্ত আওয়ামের কলবে আস্থা থাকবে আছে যে নেতা দেশের মধ্যে সেই হক প্রতিষ্ঠা করবে কোটি কোটি মানুষ আবাদত করি যা সব পাবে হক করি উনি একা সেই পাবে তাহলে নেতার দাম আছে সরকারের দাম আছে যারা দেশে ইমাম নেতা হবে সর্দার হবে তাদের কাম হবে চারটা তারা নামাজ প্রতিষ্ঠা করবে এক লটারি খেলার বিরুদ্ধে বলবে তারা ওরসের বিরুদ্ধে বলবে তারা মূর্তি পূজার বিরুদ্ধে বলবে তারা তারা এভাবে কবরস্থান যে সমস্ত সিঁড়ি কিড়ি কির বিরুদ্ধে বলবে তারা সিনেমা বিরুদ্ধে বলবে নেতারা নেতারা যদি তা না হয় তো দেশের মানুষ যা গুণা করে পাপ করে যা গুণা হবে একা নেতার গুণা সেটা হবে একা मध्य आता गुलाहबाग मैदान मानी गरीबे हक मारी खाई टेंट मारि खाई ना जुलम कर हाथ खुली दीबी तक पा जो देखें दिलम्बर ही कम कर তাদের চেহারা নিষের দিকে দিয়া এদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে দুসঙ্গে নিক্ষেপ করা হবে নেতা ইমামের এক মানে হলো নেতা ইমামের আরেক মানে হলো বিচারক বিচারকের বহু দাম বহু বিচার করতেন একবার উনি বিচার করতে গেলেন গ্রামে আস্তে আস্তে মসজিদে জমাতের টাইম হয়ে গেছে শাহাবাই কার আমাদের নোবেল ইসলামের অপেক্ষা কিছুক্ষণ ছিলেন তারপরে আব্দুর রহমান ইবনাউফ রাজি আল্লাহ আব্দুর রহমান ইবাহ উনি পড়লেন সাহাবাই কালাম বয়ে কাটতেছে যে না জানি আল্লাহের নবী সাল কি বলেন না জানি উনি কি বলেন উনি কি বলেন আমাদের নবুল বাকি নামাজ পরে বলছেন আমার বাবারা তোমরা যে আমার জন্য কাউকে কষ্ট দাও নাই আমি খুশি হয়েছি আমি খুশি হয়েছি আমার দ্বারা কষ্ট পাইতো আমি বিচারেছিলাম আসতে দেরি হয়েছে আসতে দেরি হয়েছে বিচারের কথা আল্লাপা বলছেন কোরআন শরীফের খবরদার তুমি ইনসাপ মতে বিচার করি চেহারা দেখি বিচার করবানা উনি আমার দলের মানুষ উনি আমার ফাটির মানুষ উনি আমার আত্মীয় উনি আমার কাছের মানুষ চেহারা দেখি বিচার করবানা ইনসাফ মতে বিচার করবা করবেন আল্লাহব চেহারা দেখি বিচার করবেন না স্বাস্থ্য দেখি বিচার করবেন না আল্লাহবাকি উনি ভুয়া বংশ চৌধুরী বংশ আল্লাহবাক সেদিকে দেখি জান্নাত জাহান্নামের ফসলা করবেন না আল্লাহ আল্লাহবাক্নাত জাহান্নার ফসলা করবেন আল্লাহবাক দেখি আল্লাপা জাহ্নাত করবেন আল্লাহলাস আছে নাকি রিয়া আছে আল্লাহ কলবের দিকে দেখবেন আর নাক আমলের দিকে দেখবেন বংশ দিকে দেখি আল্লাহ বিচার করবেন না স্বাস্থ্যের দিকে দেখি বিচার করবেন না চেহারা দিকে দেখি আল্লাহ বিচার করবেন না বিচার করবেন চেহারা দেখি বিচার করবেন না স্বাস্থ্য দেখি বিচার করবেন না আল্লাহ বিচার করবেন কলক দেখি এবং আমল নামা দেখি আল্লাহ আমল দেখি বিচার করবেন আল্লাহ জুলুম করবেন না আমরা যে নাকামল করছি আল্লাহ কাটি দিবেন না এটা বহাল লাগবেন বরং এতে আল্লাহ গুণ আল্লাহরী আল্লাহ বলছেন আমি আমার কোনো জুলম করি না এবং জালে হলো আমার আমি আল্লাহা জালেমদেরকে মহব্বত করি না জালেমেরা হলো আমার দশমন এবং জলম শব্দ মানে হলো অন্ধকার জলম শব্দের মানে হলো অন্ধকার যে ব্যক্তি জাহ হবে তার কবর তার হাসর তার হয়ে যাবে তোমরা জুলম করবে না জোলম ময়দানা হাসরে অন্ধকার হিসাবে সামনে আসবে জোলম মৈদানা হাসরে অন্ধকার হইয়া সামনে আসবে সামনে আসবে তো আমার বাইরা ইমামের একটা গুরুত্ব আছে আবার কিছু ইমাম আছে মানে সিয়ারা তাদের ইমামকে কে করতে করতে করতে করতে তারা নবীদের আছে যারা কথা বলে আমাদের নবী নবী নয় নবী হল হজরত আলী আল্লাহু তালা আনহু। নিল্লা বলেন তারা বলে যে ইবার ফেরস্তা করছে করছে আল্লাহ তালা এমন এক আল্লাহ ছিল হজরত আলী কে এমন একটা বাতেল কথা খারাপ কথা দুই নম্বর কথা শিয়াদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে একটা গ্রুপে এভাবে তারা মত মতবাদ তারা পোষণ করে সেই হলো বিচারক যারা আমাদেরকে শতপথ দেখান ওনারা হলো ইমাম ওনারা হলো ইমাম এবং আমাকে বলা হয়েছে দুই প্রকার गुनाते आल्लाकेा हलो वलिउर रहमानलि कब कारो कत बकार दू ब एक हलो शयतान वाली और एक हलो रहमान बलि बुजी चाहिए कारी हबो बोलें फैमर बलि ईमानदार बोल जिम्मदार ईमानदार का قرآن شروع برآيات الله فاق بلشن الله وليو الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاقود يخرجونهم من النور إلى الظلمات أمي الله فاق إمان دار আমার কাম হলো ইমানদারকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় জাহান নাম থেকে হারাম থেকে হালালে নিয়ে আর কাফের বলি হলো। হলো কাফের মোর্শে জান্নাত থেকে জাহান নামে আনবে হালাল থেকে হারামে আনবে আলো থেকে অন্ধকারে আনবে ইমান থেকে কহুরির মধ্যে আনবে শয়তান কাফেরদের বলি আর আল্লাহ ইমানদারের ওলি তাহলে আমরা যারা ইমানদার আছি আমরা চাষাওয়ালা চাষাবাদ মানুষ আমরা চাষি মানুষ আমরা চাকরি করি নকরি করি আমরা এভাবে আওয়াম পাবলিক আমরা ইমানদার আমরা এক অলি साधारण भाविक करना मूर्ति पुजा करना गुजा कर কথা ঠিক না আল্লাহ এবং আল্লাহ পাখের সমস্ত আল্লাহ আল্লাপাকের মেয়ে কথা বলে আরবের মোর্শেকেরা আরবের মোর্শেকেরা আমরা এগুলা বলি না আমরা এই অর্থে আমরা ব্যাপক আমরা আওয়াম পাবলিক সমস্ত বাকরি চাই না স্বাস্থ্য চাই না আমরা সুন্দরী বিবি চাই না আমরা পরীক্ষা পাশ চাই না যারা চা তারা তো ওলি কিন্তু ওলিউস শৈতান তারা কি বলেন তো এই ব্যাপক অর্থে আমরা পাথর আল্লাহের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাসমকে আমরা অনুসরণ করি হয়তো আমরা কেউ কম করতে পারি অলসতা আর কেউ হয়তো আমরা বেশি করতে পারি একটা ওলি হলো যারা মুখরু কামো করে না হারাম তো করেন না হারাম তো করেনই না এবং যারা মুখরু কাম করেন না ওনারা হলেন যে বিশেষ অর্থে বলি ভাই কথা বুঝাইছে কথা বুঝাইছে এবং আমরা মারাত্মক বড় ভুল করি আল্লাহ মারাত্মক আল্লাহ আল্লাহ কোরআন শরীফ এ বাতায় দিছে আমরা কোরআন শরীফ পড়বো কোরআন শরীফ পড়ার দ্বারা মানুষ দিনদার হয় মনে রাখবেন কোরআন শরীফ না হতে পারে না এবং তাহাজ পড়ার দ্বারা মানুষ দিনদার হয় পরিবর্তন হবে কোরআন শরীফ বুঝা ছাড়া আপনি দিনদার হইতে পারবেন না আপনার কাছে হক না হোক স্পষ্ট হবে না আমরা কোরআন তো না আমরা লক্ষ লক্ষ মানুষ ফেফারের পাগল পত্রিকার পাগল ম্যাগাজিনের পাগল এবং আমরা নাটকের বই সিনেমার বই পাগল না হয় তাদের পেট বড় না কিবে কথা ঠিক ব্যাপারিক কথা না সুরাই সিন পরে না কোরআনতাল পরে করে না কোনল ফেফারের পাগল ফেফারের পাগল অধিকাংশ আমরা মানুষ অধিকাংশ মানুষ অলি কাকে বলে কি বয়ান তার সংজ্ঞা কোরআন শরীফ আছে কিনা বলেন না মোনাফেক কারা সুরে মোনাফেকুন আছে সুরে মুমিন আছে সুরে কাুন আছে তার সব সংজ্ঞা আছে কিনা বলেন না আছে क्यों आप पड़ी ना क्या खत्म गांव सिया फैफार फरे खत्म गाँव सियाते होते होते फागल फागल फागल हो गुरान छी पड़ेना कुरान छड़ी पड़े ना আমার উন্মতো বুঝি পর অর্থ শিখি পর আমল করি পর ওই কোরআন তোমাকে নিশ্চয়ই সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে অলি কাকে বলে তার পরিচয় কোরআন আছে কিনা বলেন তো ভাই আছে আল্লাহ বলছেন আল ইউন আল ওয়ালাহুম ইয়াহানুন আল্লাহ আলা সবদান একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ গুরুত্বপূর্ণ শব্দ তোমার সাবধান হলিয়া আল্লাহ যারা আমার অলি হয়ে গেল যারা আমার অলি হয়ে গেল জানুন এদের বয়ও নাই এদের কোন চিন্তাও নাই দুটা শব্দ घर बाड़ी एका नाता बाल बच्चा के बजार क्या कर दीबे ओषद केलो आतीत ढा च परेशानी, कार उठबारे क्या समस्या समाधान है कि ना इलार भय बला भविष्य बोलें ना অতীতের জন্য আল্লাফা বললেন যারা আমার অলি হয়ে গেল গুণা করে নাই পাপ করে নাই সিঁড়ি করে নাই কুহুরি করে নাই সগীরা সুনা করে নাই কবিরা গুণা করে নাই মক্রু করে নাই আমি আল্লাহ দিলাম। অতীত কোন চিন্তা নাই ভবিষ্যতে কোন বই নাই তার কবরে হাসরে ফলসে আমার লক্ষ লক্ষ ফেরেস তার সঙ্গে থাকবে তাকে জান্নাতে পৌঁছাই দেওয়া ছাড়া তারা সরবে না তার কোনো ভয় নাই চিন্তা নাই তার ছেলে তার পরিবার তার परिजन সে মারা গেল আমি আল্লাহ পাক দেখব আমি আল্লাহ পাক দেখব কোরআন শরীফের আয়াত যারা খাটি বলি খাটি বলি এরা মারা যাওয়ার পরে এদের পরিবার परिजनকে আল্লাহ পাক বিভিন্ন সূরতে আল্লাহ পাক হালাল রিজিক ব্যবস্থা করে দেন এমন কি পরকালে পর্যন্ত কোন খাটি কোন খাটি বলির আওলাদ কোন খাটি অলির পরিবার আল্লাফ দাদার উশিলেতে ওই পরিবার পরিজনকে আল্লাহ একসঙ্গে জান্নাতে পৌঁছা দিবে শর্ত ইমান থাকতে হবে নেকামল থাকতে হবে হয়তো দাদা বেশি আমাদের কম নাই, আমার বিবি কোথায় আমার ছেলের কোথায় আমার মেয়ে কোথায় আমার পরিবার পরিজন কোথায় তো আল্লাহ ফাক বলবেন তারা তো এত নাকামল করে নাই নিষের দরবাজাতে আছে আমি আল্লাহ ফাক তো এদেরকে আপনার সাজে দিতে পারতেছি না তো তখন তারা বলবো আল্লাহফাক আমি সুপারিশ করতেছি আমার পরিবার পরিজনকে আমাদের সঙ্গে আনি দেন না হয়তো আমাদের ভালো লাগবে না আল্লাহাক তখন বলবে তোমাদের মণ্ডপ খাটতে তোমার পরিবার পরিজন ইমানদারকে তোমাদের সঙ্গে দিয়ে দিলাম আয়াতণ শরীফের আয়াত আল্লাহ আমি আল্লাহাক কোন খাটি বলি জান্নাতে চলে গেলে তার পরিবার পরিজনকে তাদের সাথে জান্নাতে পৌঁছায় দেবো কাদের নাকামল আমি আল্লাহাক কমাবো না কারো নাকামল আমি আল্লাহা কমাবো আমার বাইরা অলির পরিচয় হলো হইতে পারবে না আল্লাহ ফাঁকের অলি হইতে পারবে না কাফের মোর্শেক ইহুদি নাসারা ব্রাহ্মণ যুগি হ্যাঁ হিন্দু এরা আল্লাহ ফাঁকের অলি হইতে পারবে না এরা অলি হইতে পারবে কার বলেন না শৈতানের করান শরীফের আয়াত সহজে বান্দির জন্য পরিষ্কার একটা বয়ান বিবৃতি আল্লাহা বলছেন আমি দিনের সব কথা দলিল সহকারে বলছি দলিল সহকারে পারবে না আচ্ছা এবং ওলি কারা যারা গুনা থেকে দূরে থাকে গুনা থেকে বাসি থাকে গুনা থেকে তারা সরি থাকে তারা पर हिंसा नई गौरव नाई अमित नर का रिया नई एरा हलो परहेजगार एरा हलोलिगुल কে আসার্য কথা এখন দেখছি এখানে আধা ঘন্টা পরে দেখতেছি আবার দশ মাইক দূরে ক তো খাটি অলি দেখা যায় কাজ্য কথা ক দেখলাম যে বাতাসে উড়ে বাতাসে উড়া আল্লাহ সব লাইন ঠিক রাখছে কথা বুঝেন এগুলা সেগুলা করিও করা যা এগুলা সেগুলো পরিও করা যা কথা বুঝেন এগুলো আচ্ছা আপনি বলেন পানিতে পানিতে সরছে পানিতে হাঁটলো পা ভিজলো না যারা ইমানদার হবে আর পরহেজগার হবেন এরা হবেন কি বলি আর আমাদের মধ্যে কিছু আমি আছে ও বাবারে বাবা যত গরু ওর গেছে যত গরু গেছে ছাগল গেছে বেড়া গেছে আচ্ছা গরু ছাগল বেড়া এরা কি জানাতে যাবে কথা বোঝেন না গরু ছাগল বেড়া এরা কি কোনো ব্যক্তিকে ওলি প্রমাণ করতে পারবে কথা বল না কেন गुरु छागल बेड़ा जापी जामानदार मानुषे हलो खाटी खाटी चिन्हें ना नाम आल्लाके তালা থাকে মসজিদ নিচে তালা এত বড় মোটা দশ জনে তাকে আলগাইতে পারবে না কথা বুঝেন এমন মোটা সেই নিচে আসি জমাতে নামাজ পড়ে না नबी के दिए बुजे नबी पूरा जीवन आउट उार बीबीरा जे दोलो रात विशेष समय दीते दो ग सब ग আমার সাহাবীরা আমার সব কথা লিখবা আমার সব কথা তোমরা করবা আমি এমন এক নবী আমার কোন দাগ নাই আমার কোন আইবি নাই আমার কোন গুণ নাই আমার কোন পাপ নাই আমি আদর্শ আমার সব কথা তোমরা আউট করে দিবা খুব খেয়াল করবেন আমাদের নবী চোদ্দ দিন অসুখ ছিল কদিন বলন্ত মাত্র সতেরো ওাক্ত নামাস উনি পড়াইতে পারেন নাই এ কথাগুলো হাদিসে আইছে। এই কথাগুলো হাদিসে আছে কত ওাক্ত বলন্ত टत नुक काटतुला कैम आल्लासम এবং সমস্ত হাদিসের মধ্যে সবগুলা আউট করে দেওয়া হয়েছে কোথাও বলেন না আর বন্ড ফিরে তারা এভাবে তারা কুন্ডুলি বানাইছে কুন্ডুলি বানাইছে মসজিদে আসবে না সবাই সাথে না সবাই সালামের জব দিবে না আচ্ছা আমাদের নবীর সাহিত্যে বড় বলি বড় বলি আল্লাহের নকরিটাও লাভকারী পৃথিবীতে আর কে বলতে পারে এরা হলো বন্ড এরা হলো বন্ড এরা হলো বন্ড টিনিয়া কথা বলেন না বন্ড বলি বন্ড ফির দেশ ধ্বংস করে দিল এবং ধনী ব্যক্তি যারা জালেম যারা জালেম যারা জালেম এরা দিন ধর্ম ধ্বংস করে দিল আর বদবক্ত আলেম বদভক্ত বেদাতি আলেম দেশ ধ্বংস করলো। ধর্ম ধ্বংস করল ঠিক না বলে কথা বলেন না আল্লাহ করেন বন্ড ফির বের হবে বন্ড ফির বের হবে আর বদ আলম বের হবে বদবক্ত আলম বের হবে नो कर सें। आले मेरा आस्ते आस्ते आस्ते आस्ते मारा जा बंडरा देश दखल करेंगे मानुष ए फतुवा जिज्ञासा कर फतुआ भूल दी तरा जहां नामी और फतुवा जराल कर लो ताओ তারা জবাব দিলো তারাও জাহান্ন এরাও গমরাও গোমরা আমার বাড়ির খুব খেয়াল করবেন আপনি সহজে বুঝবেন যারা হকালি বলি বস কে সালাম করলো কে কুটিপতি আর লাকি মতাল্লি কে শ্রদ্ধা করে কেশিয়ার কে শ্রদ্ধা করে কুটিপতি কে শ্রদ্ধা করে সিনেমা হলের মালিক এত বড় আন্তর্জাতিক গুন্ডা সিনেমা হলের মালিক এর বামে হাতে লইয়া চলে পিনা পড়ি কথা কথা বলেন না पर्दा पर्दा सर नाम कलम पड़े ना तर पुत्रवधूम घर आठटा बजे घर उठे ए समस्त बड़ बड़ कानी हल बंड मुड़ी टीम कथा হারাম কর সুতখা গুসখা তোমরা ওর দাওয়াত গ্রহণ করবা না খবরদার এক লোক মা হারাম খাইলে চল্লিশ দিন আবাদত কবুল হবে না টিনা বাড়ি কত বলেন না বন্ড ফিরে না জুমর দিনের গুরুত্ব দেয় না ওরসের দিনের গুরুত্ব দেয় টিনাবাড়ি কথা বলেন না বিরাট আকারে লিখি দে। খাজা বাবার ওরস শরীফ এবং খুশ রোজ মুসলমানের খুমার দিন মুসলমানের খসরস আরফাতের দিন মুসলমানের খসরস আমাদের নবী যেদিন পৃথিবীতে এসেছেন সোমবার মুসলমানের খসরস সোমবারে যে ব্যক্তির রোজা রাখবে তার জিন্দিগির গুনাখাতা সব মাপ মুসলমানের খুচরুস বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমল নামা আল্লাপাকে দরবারে উঠে মুসলমানের খুশরস আরফাতের দিন আরফাতের দিন আর তারা বিরাট আকারে ব্যানারে লিখিয়ে দেয় खसरोई खसरो दिन खसरो वामपंथी कल कथा नबुल बोल ओलामी आलेम एक हलो खाटी आलेत जम आम তারা ইসলাম ধর্মকে ধ্বংস করি দিল ধ্বংস করি দিল বেদাতি আলেমকে সালাম করবেন না বেদাতি আলেমকে হাদিয়া দিবেন না বেদাতি আলেমকে তাহিন করবেন না ঠিকা বাড়ি কথা বলে সম্মান করলো সে দিন ধর্ম ধ্বংস করি দেওয়ার মধ্যে সাহায্য করলো সাহায্য করলো আমি একটা আফসোস আপনাদের উপরে আমরা আম কিনতে যাই আমরা দশটা আম দেখি একটা আম কিনি কাঁঠাল কিনতে চাই দশটা কাঠাল আমরা মাছ কিনি সবগুলো আমরা যাচাই বাসাই করি আপনি কার মুরিদ হবেন আপনি কার হাত দিবেন কার আপনি দিবেন আপনি কাকে বাড়ি চালিয়ে দালাত দিবেন আপনি ওকে যাচাই বাসাই করবেন না এইটা হলো দিন তোমরা কাকে উস্তাদ বানাও কাকে পীর বানাও বালো করে যাসাই বাসাই করবা कभी इकबाल कभी इकबाल मुसलमान कभी चिंता हजार हजार टाक रास्ता घाटे थे कार हाथ मुड़ी का दओ कार पीछे हाट कार मुसाफा करो तुम्हारा উনি বলেন থাকে ডাক কার হাতে হাত দাও জানি শুনিয়া বুঝিয়া হাত দিও দেখেন না রাস্তাঘাটে সুরমে লোকের মতো মোষ এত বিরাট বোগল আরো বিরাট কত বিরাট আল্লাগের নামাজ নাই কালাম নাই নাই, তসবি নাই অজু নাই কালাম নাই গোসল নাই হরে আতর নাই না গন্ধ করে আর আপনারা তাদের পিছা হাঁটেন তাদেরকে হাতিয়া দেন তাদেরকে মাউ ডাকেন पत्री अर्धेक नबी और देश नबीलम कम्बक হত্যা করা আমি না হয় তোমাদেরকে হত্যা করতাম আমি সর্বশ্রেষ্ঠ নবী যারা আমার পরে আর নবুয় দাবি করে তারা কাফের ওদেরকে নবুত নবী মানে তারাও কাফের টিন কথা বলেন না দুযোগও ভর্তি হবে জান্নাত ভর্তি হবে এরা হল দুহুদি বামপন্থীরা আর সমস্ত আল্লাহ দুজগ ভর্তি করবেন আল্লাহ বৃহস্পতি ভর্তি করবেন পথ কটা পথ পথ চলতেই থাকবে চলতেছে চলবেই কে আমার পর্যন্ত চলবেই দুজগ ভর্তি হবে বৃহস্প বলেন না হবে কোরআন শরীফের আয়াত আল্লাহা বলছেন আজমাহিন ও তোমাকে দিয়া আর তোমার অনুসারী দিয়া আমি আল্লাফার জাহান্নাম ভর্তি করব। জাহান নাম পড়তি করবো এই জন্য আল্লাহ রাখছে এইভাবে আমরা মাহফিলা আসছি আর কেউ এভাবে বিশ্বের সামনে আসে আছে কিনা বলেন না আছে কিনা বলেন না আমরা জুবান নামাজ পড়ছি আর কেউ ঘুমে আসে আর কেউ আল্লাহ রাখছে দুইটা কাম আমি যাকে হেদায়ত করি সে পাবে আর আমার কাছে তোমরা হেদায়ত চাও আমার কাছে তোমরা হেদায়েত চাও আল্লাহাক আমাদেরকে হক কথা শোনা বুঝা আমল করা তফিৎ দান করো আমিন বলি ভাইরা এখন সাড়ে তিনটা বাজছে আমার সময় ছিল তিনটা পনেরো আরো পনেরো মিনিট বেড়া দিচ্ছে মেহরবানি আল্লাহাক আমাদেরকে তোমায় আসসালাম আলাইকুম আহমতুল